বাদ যে প্রান্তে বসে পিস দেখছেন আপনাদের প্রত্যেককে মোবারক আমরা নিজেরা পরস্পর আলোচনা করছিলাম কবিরা গুণা নিয়ে নিজেদের মাঝে এই বিষয়টি জানিয়ে দেওয়ার জন্যে পরিচয় করিয়ে দেওয়ার জন্যে যে কবিরা গুণা কি ভাবে হয় কারণ ইমানের দাবি হলো পৌঁছে দেয়া হিসেবে সুসংবাদ দানকারী আর ভয় প্রদর্শনকারী হিসেবে রসুল সাল্লাহ আলহি আলিউসাল্লাম সুসংবাদ দিয়েছেন ওহির ভিত্তিতে আর অহিরভিত্তিতেই দুষ্ট দুরাচারিতা অন্যায় আর অপরাধের ব্যাপারে সাবধান করেছেন আমাদের জন্য এটা দায়িত্ব তার উন্নত হিসেবে পরস্পর পরস্পরকে ভালো কাজে উদ্বুদ্ধ করা বন্ধ থেকে বিরত রাখার জন্য নিষেধ করা রবীন্দনকে চোট্ট একটি সৌরাতে যুগ আর সময়ের কসমকে সকল যুগে সকল সময়ে সফলকাম মানুষদের চারটি গুণ ঘোষণা করেছেন আজ তো ক্ষেত্রে আমরা অপরাধ করি অন্যায় করি যুগের কসম দিয়ে সময়টা খারাপ বলে অনেকে আমরা সময়কে গালি দেই। দিই রাখা উচিত আদি শরীফে রয়েছে সময়কে গালি দিও না তাই সময় খারাপ হয়ে গিয়েছে এই বলে নিজেরা অন্যায় জড়িয়ে পড়া ইমানদারের কাজ নয় রব্বুল আলমিন তাই সময়ের কসমকে বলেছেন সকল সময়ে এমন এমনকি অন্ধকারাচ্ছন্ন পরিবেশেও ব্যক্তি ভালো থাকতে পারে যদি চারটি গুণ তার মধ্যে থাকে তাহলে দিনামনইমান আনে ও আমিলি হাত গায়ে খেটে ভালো কাজ করে অতবিল হাক সত্য ন্যায় আর কল্যাণের ব্যাপারে একজন আরেকজন করে অতবিল সাবর। আর অন্যায় থেকে আরেকজনকে ফিরিয়ে রাখার জন্যে সবরের দাওয়াত ধৈর্য ধারণটা যেমন সবর সবচেয়ে বড় সবর হল পাপের সুযোগ হওয়া সত্ত্বেও অন্যায়ের পরিবেশ পাওয়া সত্ত্বেও অন্যায় দুষ্টাম অপরাধ থেকে নিজেকে বিরত রাখা এর নাম সবর সবরের অস করতে হবে একজন আর একজনকে শুধু তাই না তো আসবে আলাহ আলা এবং জ্ঞান অর্জন করতে আদেশ করেছেন সবাইকে তবে গভীর জ্ঞান অর্জন করবে প্রত্যেকটি সমাজ জাতি এবং গোষ্ঠীর অল্প কিছু মানুষজন বলেছেন ফালাউলা মিন প্রত্যেক জাতি এবং গোষ্ঠীতে নাফার থাকতে হবে নাফার এটি নির্দিষ্ট সংখ্যক মানুষ যারা জ্ঞানের গভীর পাণ্ডিত্য অর্জন করবে وَلْيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ আর তারা নিজের জাতির গোষ্ঠীতে ফিরে এসে তাদেরকে অন্যায় থেকে অপরাধ থেকে ভয় প্রদর্শন করে সুতরাং বন্ধুগণ আমাদের এই আয়োজনটি আমাদের উদ্যোগটিও নিজরা নিজেদেরকে পরস্পর পরস্পকে বিপদ থেকে বাঁচানোর জন্য মুসিবত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 এর পাশাপাশি গোপন তালাস করা এবং তা প্রকাশ করে দেয়া ফাঁস করে যাতে তার ক্ষতি হয় বন্ধুগণ আজ এই আমাদের মধ্যে অনেক বেশি এটি কবি রাখু না যা জানলাম তা হজম করতে হবে জানলাম বলে দিলাম পটপট করে না শুনলাম বলে দিলাম সব না এমনকি দুশ ত্রুটিত দূরের কথা ভালো যে কোনো কথাও কেবল শুনলাম সাথে সাথে বলে দিলাম না দলিল জানতে হবে রবীন্দ্রের লানত লিথ্যদের উপরে মিথ্যা কবিরাগু না অপরাধ মিথ্যা কথা বলা যাবে না মিথ্যার চর্চা করা যাবে না ব্যাপারটা যদি এভাবেই হয় যে যা শুনলাম তাই বলে বেড়ালাম এটাই মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট তাহলে একজনের দুষ একজনের কারণ মানুষ সমাজ আর পরিবেশে চলতে গিয়ে মানুষ অপরাধ করেই ফেলে মোহাম্মদুর রসুল উল্লাহ সালের সাথ করেছেন বানু আদম খাত্তাউন আদমের সন্তানরা অপরাধ করে কিন্তু আবন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 হয়তো নামাজ পড়ছে আমরা বলছি ভালো মানুষ কিন্তু সে তার মা বাবার সাথে দুর্ব্যবহার করছে আত্মীয় স্বজনের সাথে সুদ আর ঘুষ সব জায়গায় সে রয়েছে কিন্তু আমরা তাকে ভালো বলছি এগুলাকে দুষ বলছি না অথচ নামাজ রুজা হজা কাতরবল আলমিনের হক এটা যেমন করা উচিত এর পাশাপাশি मानुषर अधिकार माँ बाधिकार्तव्य कर अवश्य जाननाते जाते और बड़ भयर बेपार हल नाम जकत व्यक्ति कल्ला रबुल आलमीजे माफ कर देवें हक मानुषर हक संश्लिष्ट माँ बा मानुष जो माफ ना रब्बुल आलमीन माफ करब जो बेपार बस भयनक्रा हल्का मन कर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 একটি মানুষের জীবনের শতভাগ বাস্তবতা পরিচ্ছন্ন করার জন্য পরস্পর সাহায্য আর সহযোগিতা বন্ধুগণ অপর দিকে আমরা যে সকলকে কল্যাণের দিকে নিয়ে না অকল্যাণের দিকে নিয়ে যাচ্ছে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এই জন্য এটা কবি অপরাধ বন্ধুগণ একজনের দুষ জেনে তা বাহিরে বলে দেয়ার মতো অপরাধ অথবা যে কোনো গোপন আরেকজনের কাছে ট্রান্সফার করে দেয়ার মতো মারাত্মক অপরাধ আজ আমাদের মাঝে স্বাভাবিক হয়ে গিয়েছে বন্ধুগণ আমরা এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলব তবে ছোট্ট একটি বিরতির পর আমাদের সাথেই থাকুন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 মহিলাদের আরো অনেক পথ দেশনা জানার জন্য দেখুন ইসলামের নারী সম্প্রচার বাংলাদেশে বাংলায় কোথা থেকে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন কার দ্বারা জাহাঙ্গীর कथाजेर इतिब क्रम विकाश परवर्ती अनुष्ठान দুই ধরনের হতে পারে একটি গোপন অন্যায় অপরাধ আর দুষ্টি তো দুঃ ত্রুটি অন্যায় অপরাধ দুই কারণে মানুষ প্রচার প্রকাশ করতে পারে একটি হলো একজনের ক্ষতি করার জন্য আর একটি হলো সংশোধনের জন্য হতে পারে যদি সংসদের জন্য ব্যক্তি ব্যক্তিকে করছি কেবল তার ক্ষতি করার জন্য আল্লাহ হেদায়ত না অপরদিকে বন্ধুগণ এটা মানুষের গোপন থাকতে পারে গোপন তার সম্পদ থাকতে পারে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 তাই না। ব্যক্তির সম্পর্কের গোপন বিষয় এটা ব্যক্তি নিজেও আরেকজনের কাছে প্রকাশ করা কবিরা গুণা অপরাধ রব্বুল আলমিন এবং তার হাবি হারাম করেছেন কিন্তু আজ হয়তো অনেকে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 অবশ্যই না হারাম কবিরা গুনা শুধু তাই না সামাজিক বাস্তবতায় সমাজবদ্ধ জীবন জীবনযাপন করতে গিয়ে সমাজ আর সামাজিকতার অনেক গোপন বিষয় থাকে এই বিষয়গুলোকেও মেনটেন করতে হবে গোপন প্রকাশ করা যাবে সমাজ আর সামাজিকতায় অনেক গোপন বিষয় থাকে চেনে নিলাম প্রচার করে দেব না টিকে নিবন্ধুগণ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 তাদের ডানে বামে সামনে এমন অনেক গোপন বিষয় নিয়ে যাওয়া হয় যা প্রকাশিত হয়ে পড়লে ক্ষতি হবে দেশের ক্ষতি হবে জাতির কিন্তু যদি কেউ এমন গোপন বিষয়ে জানার পরে তা প্রকাশ করে দেয় এটা কবি রাখুন ইসলামের ইতিহাসে একটি দলিল রয়েছে মোহাম্মদ রসুল উল্লাহ সাল তাল আলী গুসাল্লাম মক্কা বিজয়ের জন্য পরিকল্পনা করলেন মেদিনাতুল মোনা ওয়ারায় মক্কা বিজয়ের পরিকল্পনা করে প্রস্তুত হয়ে যায় যুদ্ধের সাহাবি ছিলেন তিনি কিন্তু তিনি সাবধান হওয়ার জন্য এটি চিঠি লিখে তাদের কাছে খবর পৌঁছে দিতে চাচ্ছিলেন অথচ এটি ইসলামী রাষ্ট্রের একটি গোপন বিষয় ছিল রাষ্ট্রীয় গোপন একটি তথ্য তা প্রচার করতে যাচ্ছিলেন তার পরিবারকে বাঁচানোর জন্যই কিন্তু তাকে গ্রেফতার করে তার থেকে খবর নিয়ে আসা হল পরে সাহাবির আদি আল্লাহ আনহু মোহাম্মদুর রসুল্লাহ কাছে নিজের অবস্থান ব্যাখ্যা করলেন রসুল সাল তাকে ক্ষমা করে দিলেন কিন্তু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 আজ বিভিন্ন ভাবে ব্যক্তির ব্যক্তিগত গোপন বিষয়কে চর্চা করা হচ্ছে চর্চা করে করে ব্যক্তির জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে এই পৃথিবীতে অনেক দলিল রয়েছে নিকটতম অতিতে আমাদের কাছে একটু খুঁজে পাবেন অ্যাক্সিডেন্ট করে মারাই গিয়েছে অথবা আত্মহত্যা করেছে এমন এমন অনেক প্রমাণ পশ্চিমা বিশ্বে রয়েছে অথচ ইসলাম কোনোভাবে কারো গোপন चेष्टा कर गोपनारे प्रचार्मी वाली पुरस्कार घोषणा करा गोपन जिनार पर हजम कर कारण गोपन जान शयान बार बार उते थे व्यक्तर मजे जी मन मध्य दुष्टाम बीज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 পুরুষ্কার আমাদের কঠিন দিনে তার অপরাধকে নিজে ঢেকে রাখবেন সুভান সুতরাং বন্ধু কোন জিনিস জানলাম আর বলে দিলাম অনেকেই বলেন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 আজকের পৃথিবী হিমশিম খাচ্ছে কেমন করে ওয়েব ডাকাতি রোদ করা যায় এই জন্য ওয়েবের কোনো জিনিস ডাকাতি করবে না কারো ইমেইল হ্যাকিং করে ভেঙ্গে দেবে না গোপন প্রচার করে দেবে না কোনো ব্যাংক ব্যবস্থাপনাকে লণ্ডভণ্ড করে দেবে না কোন রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দেবে না কারণ সে জানে কবিরাগুনা গোপন ব্যক্তির একান্ত গোপন परिवारिक एक गोपन सामाजिक एकान गोपन राष्ट्रीय करते ही एक मानुषे व्यक्तिगत जीवन के सामाजिक जीवन के रनैतिक जीवन के सकल जीवन के सुख शांति समृद्धि धन्य कर गोपन तलाश कराके हराम कर गोपन जानार पर प्रकाश करा के हराम कविरागुनागुण बंधुगण आज हम शपथ नेचित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 মিলে শপথ করি গুপন জানার অপচেষ্টা করব না আর গোপন জেনে তা ফাঁস করে দেব না আমাদের সকলকে তৌফিক দিন আমিনা আলিপ আরাহমতুল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 প্রতি শুক্রবার রাত দশটায় বাড়ে আটটায় বাংলাদেশে ডায়ালগ ডায়ালগ ডিসকশন ডিসকশন উইটনেস ডাক নাইক ইন ব্যাটল অব ওয়ার্ড দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস বাংলায়